الحمد لله الحمد لله نحمده ونستعلمه ونستغفره ونعوذ بالله من سنور يوم ومن كيئة أعمالنا من يهده الله فلا مظلنا وما ينوب عن كلامنا ورسد الله لا اله الا الله وحده لا شريك له ونشهد ان لا اله الا صلى الله تعالى عليه وعلى ال اصحابي يا وسلم امنا ما راوا من الله من الشيطان عدو بسم الرحمن الرحيم ورتو لا عنكم قال ماذا تقولوا يا وما تبصي صدرهم أكبار وقال رسول الله صلى الله عليه وسلم رحم الله أمر علي صلى قبل العشر أربع عائل. أو كما قال رسول الله صلى الله عليه وسلم বুজুর্গ আল্লাহ তালা বহু আমাদেরকে মানায় বিমান করেছে এবং আমাদেরকে আল্লাহ তালা বিবাদন বন্দী সাথে জুড়ে থাকার আমার দুনিয়াতে আগমনামতের এক নম্বর আলাগন আমি এসে গেলাম তার খুব বেশি দূরে যাওয়া দুনিয়ার হাত হাত দুনিয়া হ্যাট চায়করূপ আসলে উদ্য জমান জমানা এই জমানা ইমান করে এই আমরা কৃতনা সচাধান জন্য ইচ্ছা কারি কর মনাতে হয় মে হবে বেহ থাকে আল্লাহ রসমানায় আমার কোনো উন্মত क्या अपनी কেন আপনি মুসলমান হইলেন কেন আপনি আপনার চেহারাকে আল্লাহ আল্লাহর দুনিয়াতে একজন মুসলমান বাচ্চা যখন বাচ্চা মাথায় থায় থাকবে বুক থাকবে এই শাহী কুকুর কেন মাথায় রাখাই রসুলের চেহারা কেন বাজে গেল রসুলের তরিকাকে আসলে ধরে রসুলের তরিকার দ্বারা আমি ওখানে আছি ওটা খেলা যে চাই বল আমি মানুষের তৈরি আসি আমার বুদ্ধিটা ধরুকা না ধরুক আমার নিকটার সাথে মিলুক আর না মিলুক আমি তো আল্লাহ যেটা বলেছেন আমার রসুল যেটা বলেছেন বেচনা তোমার জ্ঞান বিজ্ঞান আমি দিন আসছি ওঠার অনুগত না হবে ওঠার আন্দানো না হবে আচ্ছা আমরা ये ये को ना नहीं। से ना, ना। सुपी आचे, आचे, आचे। सार सार ज्ञान खुब कस्टाजी बलो भाई खस्तान जन्मदिवस कुछ दिवस नहीं চিকিৎসা চলিকা নেই মৃত্যু করে ধুমধামেন এই খানা নেই সমাজকেলেন আপনার খোদাটা বানাবো আপনার লোকটা বানাবো আপনি সবাইকে দোহাই দিয়ে সেই আল্লাহ রসুল্লাহ নিশ্চিত কলার চেষ্টা আপনি খোদাতে না সমস্ত তার মনের চাহিদাকে খোঁদা বানে এটা তো মনের চাহিদাকে খোঁদা বানানো হল খুদাটা বাদ দিয়ে আল্লাহটা বাদ দিয়ে এটাকে জন্ম আল্লাহ মাননেওয়ালা তাদের ভালোবাসে বুঝে দিতে বিভিন্ন কাজে দেখা গেল না আপনি সমাজের ফল আপনি বিদ্যুয়ের ফলক তাহলে আপনার কুপি আপনার সুন্দর আল্লাহকে মানে রথ হলে সকল আর কাজে দেখা সমাজ না বলে না মানলে হবে না যত আল্লাহ রত করে থাকে কিন্তু সবার জন্য আমি থাকতে রাখছি তাহলে লিবা দিয়ে কি বুঝাইলেন আর কাছে চল্লিশা নেই থাকছে না নাম কেনা নেই বলছে থাকতো না বাড়িতে একশো লোক যাবে বিরাট আয়োজন করা হবে तो ले था था। नहीं। तो तो खाई ना चलिए गबू खाली मेरे दिए আপনি আল্লাহ হুকুম মানেন মানে তারপরে হাত দিয়ে দেখেন আমার নাক আসে নাক টা তবে অসুবিধা হবে থাকবে এই জিনিসের হিলা বাহানা না করলে না থাকেন দ্বারা আল্লাহ আনুবস্ত হবে না আল্লাহ পরিষ্কার আমি দেখি না করছেন আমার সেখানে সম্রান্তিকে তাকে দাঁড় করাও তোমার বৌদ্ধীয় তরিকা দেশীয় তরিকা এইগুলো দাঁড় করাও তুমি মন্দিরের কাঁথায় সামনে হবে তুমি গোলাপ চাহিদার গোলাম তাকে গোলা বেলায় আল্লাহ গোলা হইতে পারত আল্লাহ এইসব জায়গায় অনেক মোকাবেলা করা লাগে কারণ আপনার সাধারণ লোকের আপনার নেই একচুয়ালি ছেলে পক্ষ চাপ দিবে আর এদিকে আপনার আটত্রিশ হাজার তারপরে সব কথা কি করবে আপনার ইমানি করে মেহন থাকতে গেলে ইমানি শক্তি লাগে এটাও হাসল করে আছে ইমান কথা পান কখন ভাগ যায় কখন পরে নয় এই সময় কি অবস্থা হবে দু ঠিক আছে কিছুদিন পরে এইসব লোকগুলোকে আপনার উপরে নারাজ করে আল্লাহকে নারাজ করে যে বান্দাকে নারাজ করবে সে বান্দারা তারপরে নারাজ হয়ে যাবে আর আল্লাহকে রাজনীতি করতে যায় বাংলাদেশ আমরা যারা ছিলাম আমরা রং পয় করছিলাম সব আমরা পক্ষায় আল্লাহ এই প্রশ্ন থাকতে গেলে অনেক ইমানে পক্ষে লাগে তার জন্য মেহনত লাগে এই পঁয়ত্রিশ সূত্রের ইমান দিয়ে তখন কাজ হয় পঁয়ত্রিশ সূত্রে দুনিয়া উদ্দেশ্যে আমি এর আল্লাহর আল্লাহ তালিকা থাকতে না এই সময় তারে বেশ আর সব সম্পর্কে আল্লাহ সময় আমার জন্য আমার শরীরের মধ্যে খুব খুলে খুলে বয়ন করতে একশত আঠারো নম্বর আয়ের থেকে সঙ্গে করতে থাকে ফুলে ফুলে গয়ন করে চায় বসে থাকে ব্যবস্থাও করে চাকরি চায় বসে থাকে সারা দুনিয়ার সামান তাদের কাছে দুনিয়ার টাকা পয়সা তাদের কাছে এগুলো খরচ করে মুসলমান করতে পারে না তাও তারা ভাই এই সমস্ত উত্তরবঙ্গের মধ্যে উত্তরবঙ্গের সন্তানের নাম দেয় আরো নাই প্রত্যেক জমা নাইভাবে অনৈতিক কাজকর্ম আছে তাদেরকে বিপনায় নাকি ইচ্ছামে দেওয়া নাও বলছে कोई कर्मकांडा विशृखला दावे समस्त डायभ निरीह रिजोर्ट खादी मुखिले তাদের বিষ আছে তোমাদের বিদ্বেষে তাদের ভিড়টা পরিপূর্ণ প্রকাশ করতে চায় না মুখ খোঁজতে বিয়েটা যায় বলতে চায় না কিন্তু মুখ খোঁজতে বিয়েটা বেড়ে যায় কোন কিছু দিয়ে তাকে পারবে না যত তোমরা তাদের ধর্মকে গৌরব না করলে দু হাজার তার দেশ থেকে ইসলামকে পুরো বিদায় এজেন্সি হ্যাঁ কামাল মাতা সামনাস দাবি করছেন আমার মডেল হলো করতে আমার মডেল হলো আমার মুসলমান পরিচালক একই অবস্থা ইহুদি খ্রিস্টানদের গেলে তারা হোক তার থেকে ইসলামকে বিদায় করে দেব এখন পর্যন্ত আপন করে নাই কেন তারা এখনো খ্রিস্টান এটাকে কিছু পক্ষে না যখন করে ইসলাম টাই না কোনো তোমার যদি কোন মেয়ার ফাঁকেল হয় তারা গুপে ফেলে যায় কম সাই আসুন हैरान कर सबकि এইভাবে ইসলামের দেড় হাজার বছরের ইতিহাস এই মত ওগুলো বুঝির জন্য আমরা আগে বারধানি বা আপনার আল্লাহ জেলে যাওয়া হচ্ছে লাগানো বিষ পড়ায় জেলের মধ্যে শহীদ লাগানো গুলাম আহমদিনে জুলাই যারা হাতে বর্জিত তাদের উপরে হবে ইতিহাস এক ভিতরে মুসলমানকে আমি আনি মুসলমানটা সেইভাবে মধ্য হবে আল্লাহ লাভ এর মধ্যে বুঝতে পারি তারপর তাদের কি ক্ষতি হয়েছে তার মতো দুনিয়া বাসীরা জানতে দিচ্ছে নাগরে ফেলছে তারা কিছু প্রকাশ করছে নাও দেয় না সব হোক এগুলো হবে এগুলো বুঝি একজন ইমানদার জায়গায় হবে আমলে মজগুল হয়ে যাও আমলকে সরি করো এমন শ্রেষ্ঠ আসবে ভূভূমি অন্ধকার রাস্তারের মতো তার আগে আমলকে আমলে আল্লাহ রতুন বলেন কারণ ইসলামের নামে এমন কথা দলগুলো এমন এমন কথা প্রচার করবে যা বিশ্বাস করে ইমান থাকে এখন সেগুলো বিশ্বাস করবে যেটা করল ইসলাম হয়ে গেছে অথচ পুকুরি সকালে মমিন ছিল বিকেলে আরেকটা লোক বিকেলে ছিল সকালে কাফের সকাল থেকে মমিনটা সামান্য দুনিয়ার দুনিয়া হাসন করার জন্য ইমানটাই করে দিল দেখলাম সব চিনের ঘন এই লোকগুলো একটা চিনের ঘরের জন্য ইমান বেশি লোক দিয়ে ইমান করছে তা ইচ্ছা বিভিন্ন ভণ্ডপির পক্ষে ভণ্ড বিভিন্ন ভণ্ড নামাজ ইসলামের মানে ইসলাম বিরোধী আমার তাদের পক্ষে অকালতি করছে কেন্দ্রে বালাল পাউরা বহুত বড় বন্ধু করছিল একটু পয়সা পরে পরে গেল তোর ইমানদার বামান্যভে ইমাম বিক্রি করে দিয়ে হয়ে গেছে আল্লাহর জিজ্ঞেস করা হলো তখন আমাদের কি করণীয় কি কর্ম একটা কাজ নেই দিন দানি খুব আরো অর্জুন হয়ে যাও এ একটা কাজ দুই নম্বর কাজ হলো যত ছোট বড় দল দেখ দল থেকে আনন্দ হয়ে যাও হয়ে যায় এই ছিল মটর সাইকেল পাইবা বেতন পাইবা হ্যাঁ আমার পাঠিয়ে আল্লাহ বহু পাঠিয়েছিলেন সব যারা থাকবে এবং তাদের যারা অনুষ্ঠান থাকবে ওদের সাথে লেগে থাকবে মাল না এই ধরনের বলা হয় মুসলমানা আমরানো ভাত্মাত ধরনের ওলানা ইনার মুসলমানদের মান তারা দুনিয়ার মুসলমানদের মান আল্লাহ বলতে এরকম ইমান এবং তাদের সাথে থাকো একজন প্রশ্ন বলল দেখুন জামা যদি না পাইকালে যদি ছিলাম আল্লাহ রতুন বললেন তাহলে কোনো তারপরে বাহারে যাওয়া বলে তুমি ওখানে আর একটা আপনার ফুটবলার এই মুহূর্তে কি করবা আরো দিন বা ই তোমার ঘরে অবস্থানকে জরুরি করে দাও ঘরে অবস্থানকে জরুরি করে দাও তারপরে তারা ঘোরাঘুরি করবেন ঘরে অবস্থাটা এই অর্থ না মানে এদিনে তারা ঘোরাঘুরি করে যা একটু সংসদ দেখিয়েছে অমুক পাশ দেখি আছে সব কথা ঘর আপনারতাম কারণ আর এখানে শুনুতো দেখা দিতে যে সে যে সে যে দাঁড়ানো আসছে সে চললে বলা থেকে ভালো চললে বলা যে গ্রুত হাসত ভালো আরো বললেন তুমি তুমি চাওটা ও দেখতে তোমার তো তো দেখতে খুব বেশি সংগত রাখো আংশিক আমেরিকার নিশানকে খুব বেশি সংগত রাখো এই সমস্ত ব্যাপারে কোনো মন্তব্যই করতে নেই কোনো ফায়দা যাদের পদক্ষেপ নেওয়ার দায়িত্ব তারা পদক্ষেপ নেই হ্যাঁ জনপ্রাচক করতে পারে তারা প্রশাসনের যখন যারা থাকে আল্লাহ এরা যেন তাক চক্রান্তকে বাস্তবায়ন না করে এরা যেন ইহুদি খ্রিস্টানদের চক্রান্তকে বুঝতে পারে এবং সেটাকে প্রতিরোধ করতে পারে আল্লাহ এরা যেন তাদের পাতানো আবে পা দিয়ে মুসলমানদেরকে দুলুন নির্যাতন না করে এর তারা যখন তারা থাকে একে যেন করতে হবে তারা যেন জালের ভূমিকায় অবতীর্ণ না হয় এই খুঁজে দান করার জন্য তখন নানান প্রকার আমার সামনে আসবে যেগুলো তোমার বুঝবত কলিয়ার সম্পত এগুলো গ্রহণ করো আর অনেকে আমার বুদ্ধিদির আর বাবা দাঁড়িয়ে রাখছি তো মৃত্যুর দিনের জন্য আমি রাখছি রাখছি তো যেদিন ধরছে সেদিন মূল দরকার পঁয়ত্রিশ জনের আসে যাব দেখো কিছু পারে নাই তো আমার চেমাটা তোমার ভাবি কন্টেক্ট এসে নিয়ে আসনে নামাজ কন্টেক্ট লাগবে এইটা পাওয়ার জন্য আবার দামও গেল তাহলে আমি আল্লাহ মুক্তি খাওয়ার জন্য রাখছিলাম আসর টাইম দেখলে আমার কাছে এখন যখন দরকার সেটুয় নেই আমার কাছে তুমি কি খাইতে আমেরিকা নিয়ে ঠিক আর নিজেকে গোলার থেকে বাঁচানোর জন্য খুব বেশি ফিকিং করো খুব বেশি ফিকিং কি করতে হবে ধারণা আমি আপনাদের দিলাম তা হবে পর্যন্ত ঘটবে মুসলমানদের উপরে ফাঁকিয়ে মুসলমানদের উপরে বিপদ আসবে ওটা মূলত বিপদ না ওটা রহমত রহমত মজুর হওয়ারা তাদের বক্তবা আরো বাড়বে যারা ডান দিলে আল্লাহ হ্যাঁ হ্যাঁ সেই যা জালের যারা ডুববে সব বেসে ঢুকবে আর দানের বেসে দ্বারা ডুববে তারা সব কোথায় ডুবলো থাকতে যায় যদি বিপদে পড়ে কো বিপদটাও নেওয়াও নেই তারপুল নিই হবে আগুক সমস্ত দলের জন্য পুষ্প সমস্ত দলের পুষ্প ছিল কোরআন আছে লিপুল না আগুক দাদা ডাল না লিপুলি না দিই আগু অনখানে আসি না তারা মত হবে অনেকে স্বাদন করবে ওর ভিতর তার কামিয়া পে তা নাহলে আপনাদের এত বড় বুঝলার তা দিকে কেন সই লক্ষ্য সাহায্য তা দিলে হাজার ডিগ্রি খুব সই করছে যারা লোকেরা হাজারের সামাজী হতকাত তাহলে বলুন দেশের থেকে বের করে যাওয়া মুখারি ব্যাপার বুঝলি তাদের তাদের তিন রকম থাকতে গেলে ইমান থাকতে গেলে কিন্তু কোরবানি বন্ধ আমাদের আল্লাহ হকের করে কায় আছে দেখে আমরা আল্লাহ করে না যাই হ্যাঁ আমি তো আলোচনা করলাম বোঝানো যাবে কিন্তু তার কথা কি এটাকে কোন আলোচনা করার কথা নেই করতে হবে আল্লাহ করতে হবে না গত জমা কি আমল বলা ছিল আপনাদের খেয়াল আছে আমল গত জমাতে কি আমল দেওয়া হয়েছিল একবার আয়াত করছি আর ভাতি সত্যি তার শুভার্লা সত্যিবার আলহামদুলিল্লাহ চৌধুরীবার উল্লাহ এই চিন্তা করছিলাম না যে পড়বে ওই দিনে এবার আসলে মারা গেলে তবর আসা এটা তো পাঁচটা অফ হবে সালানের পরে করতে হবে পাঁচশো খরচ নামাজের পরেই করতে হবে আর তো বললাম কথা হলো খরচ নামাজের পরে যদি সুন্দর না থাকে যেমন খরচের পরে বলবে হজরে আর হাত ধরে আর যদি খরচের পরে সুন্দর থাকে যেমন জহরে বিঠায় সেখানে খারাপ আর তা রয়েছে ওগুলো সব অবশিষ্ট নামাজে পড়ে কতটা ক্লিয়ার হয়েছে কম্লিশ আছে ওগুলো কখন পড়ে ফলনাজে পরে শূন্য যদি না থাকে ফলন নামাজে পড়ে প্রেসেক্ষাবে যদি থাকে শূন্য তখন যা করার আছে সবগুলো শেষ করবে তারপরে এই আমল গুলোর উপক এটা বলতে আমল হইতেছে অন্যদের দাবাজ দিচ্ছেন আল্লাহ দুঃখ করতে আজকের সবকগুলো আল্লাহ নামাজ পড়তে নামাজ পড়তে আল্লাহ থেকে দুর্ব দিতে যে কোনো সময় চারটে নেওয়ার দুই হাজার দূরে করার চাপের নেওয়ার পর लम्बा टाइम तब आल्ला टाइम देख आराबर टाइम आसर बराबर दुद्ध डुबते देर घंटा दुद्ध उठा সাড়ে দশ হ্যাঁ সাড়ে দশ সাড়ে দশটার দিকে নিয়ে প্রথম দুইখান্তাকে নিয়ে যেতে আপনার আমন্দায় একটা প্রবল হাস একটা প্রকুল ওরা সব নিয়ে যেতে পারেন প্রবল হাস প্রবল আবার দুটো করলেন আসর বলা কি করবে আর একটা হলো জহরের টাইম শুরু হওয়ার সাথে সাথে ঘরের টাইম ধুরু হওয়ার কত সাথে মনে করেন আচ্ছা আচ্ছা তিনে হয় পাঁচ মিনিট অবলম্বন করতে হবে তিন রাখার আগের দিকে এটা বলল দেওয়াল দেওয়াল এই সময় আল্লাহ তালা ভুলে যে এটা আল্লাহ করে কবুল করার জন্য আল্লাহ করতে সব কবুল এই সময় যাওয়ালের নামাজ করতে হবে আর একটা নামাজ আছে মা ঠিক আছে দুই লেখার তখন অনেকেই পড়ে আজ দু জেলায় পড়লি কি হবে কি ভর্তি হবে দুই লেখার তো পড়তে দেন ব্যাংকটা মূলত এর ফলে অনেক আট তখন পড়েও আট দু সুন্দর আল্লাহ প্রতি সব পাইবেছর আরেক বারো বছরে সব তাহলে প্রতি একখানে আরেকখানে করতে পারবেন এই মাধ্যমে করে আপনি করবেন আর একটা হলো চার যুগ কম পক্ষে চার ব্যাপার উর্ধের আট টাকা উদ্যোগ সুস্থতা যখন অসুস্থতা শুরু হয় তখন সব করছেন যখন ফেস্টিভালে মৃত্যুর আগে অসুস্থতা তখন দুই ঘন্টার মধ্যে সবের সাথে আগে দুই ঘন্টার মধ্যে এই ব্যবস্থা পড়া হলো উত্তম টাইম যদি শারীরিক কারণে যে কারণে এই সময় বুঝার হিম্মত রাখে না সমস্ত আল্লাহ করি এবং এর আল্লাহ সবচেয়ে বেশি নৈপত্য লাভ হয় সমস্ত পূর্ণা মেটাই দেওয়া হয় মান্ধা এই নানাজ মানুষকে গোনা থেকে কাহাজে শুরু রাত্রেলে আপনি দু চার রেখার কাহাজে নিতে পারবেন তারপরে যেতে পারব এই রাত্রে এখন তো এলাকা ভরি হয়ে যাবে মাথার কাঁচা রাখবে না দূরে রাখবে মাথার কাছ থেকে পড়বে কথার কথা আপনি উঠার তো অফিস পাইবেন না হাজির আসছে এই রাত্রে যে দুই হলো হলো আজ সাহায্য ধরব যে হোক আজকে নকল টাক করছিলেন রোজা করতে গেছে আপনি জানেন তারা পাঁচটাই করেন পাঁচটা পারেন না এক থেকে চারটা পারেন চারটায় করেন চারটা পারেন না তিনটা করেন তিনটা পারেন না দুটো একটা করেন একটা করেন না। দেখা করা হয়ে কি বলা হবে আল্লা তাহলে আমার সাথে আলোচনা টপিক দান করার